হুমায়ত বলেন আমি জয়নাবকে জিজ্ঞেস করলাম এক বছরের মাথায় বিষ্ঠা নিক্ষেপের অর্থ কী তিনি বলেন সে যুগে কোনো স্ত্রীর স্বামী মারা গেলে সে অতি ক্ষুদ্র একটি প্রকোষ্ঠে প্রবেশ করত এবং নিকৃষ্ট কাপড় পরত কোনো খুশবু ব্যবহার করতে পারতো না এভাবে এক বছর পার হলে তার কাছে চতুষ্পদ জন্তু যথা গাধা বকরি অথবা গাভি আনা হতো আর সে তার গায়ে হাত বুলাত হাত বুলাতে বোলাতে অনেক সময় সেটা মরেও যেত এরপর সে স্ত্রী লোকটি বেরিয়ে আসতো তাকে বিষ্ঠা দেয়া হতো এবং তাকে নিক্ষেপ করতে হতো অতপর সে ইচ্ছা করলে খসবু অথবা অন্য কিছু ব্যবহার করতে পারত